মানবতার সমাধান সাইন্ট not eliminating god the eliminating models of god you learn sanskrit go back to your scripture go back to your vedas and your life that god is one Everything division in islam is prohibited we understand the concept of god in hinduism the quran is the most positive every day more than 3000 fetuses are being aborted in india after the identified that the females according to the certificate of 1996 us department of justice seven30 women are being raped every day every 32 second one woman has been been rappping you at the time I'm here Islam has the solutions to the problems of the west of the west, of the west. Ah. বলা ইসরা অধ্যায় সতেরো একশো দশমান তোমরা তাকে আল্লাহ নামে ডাকো অথবা রহমান নামে তোমরা তাকে যে নামেই ডাকো না কেন সকলে সুন্দর নাম সেগুলো তো তাঁরই আপনারা আল্লাহ তালাকে ডাকতে পারেন যে কোনো নামে তবে সেটা হবে একটা সুন্দর নাম যে নামটা দিয়েছেন আল্লাহ অথবা তার রাসুল মনের মধ্যে কোন ছবি ভেসে উঠবে না সব মিলিয়ে আল্লাহ সবান নিরানব্বইটা সুন্দর নাম রয়েছে আর এই কথাটা যে সকল সুন্দর নাম আল্লাহ তালার এটা আছে সুরা ইসরাই অধ্যায় সতেরো আয়াত নম্বর একশো দশ এছাড়াও রয়েছে সুরাতহা অধ্যায় নম্বর ২০ আয়াত নম্বর আট এবং সুরা আরফ অধ্যায় নম্বর সাত আয়াত নম্বর একশো এছাড়াও রয়েছে সুরাহাসর অধ্যায় নম্বর উনষাট এক নম্বর চব্বিশ যে সকল সুন্দর নাম সমূহ আল্লাহ সবানুয়ালার আর পবিত্র করন পড়লে দেখবেন সেখানে সব মিলিয়ে আল্লাহ সবানু আলার নিরানব্বইটা সুন্দর নাম রয়েছে যেমন ধরেন আর রহমান আর রহিম আল হাকিম পরম দয়ালু পরম করুণাময় পরম জ্ঞানী সব মিলিয়ে নিরানব্বইটা নাম আর সবার উপরে সেটা হচ্ছে আল্লাহ আমরা মুসলিমরা কেন আল্লাহ তাল্লাহকে ডাকার সময় আর্মি শব্দ আল্লাহ বলে ডাকি ইংরেজি শব্দ গড ব্যবহার করি না আমরা এভাবে বলি তার কারণ ইংরেজি শব্দ গড এটাকে অনেকভাবে বিকৃত করা যায় যেমন ধরেন যদি গডের পরে এস অক্ষরটা বসান সেটা হবে গডস তার মানে গডের বহু বচন আল্লাহ শব্দের কোনো বহু বচন নেই বল তিনি আল্লাহ এক অদ্বিতীয় যদি গডের পরে ই এস এস বসান তাহলে হবে গডেস। তার মানে মহিলা গড পুরুষ আল্লাহ বা মহিলা আল্লাহ বলে কিছু নেই ইসলামে আল্লাহ সানার কোন লিঙ্গ নেই যদি গডের পরে ফাদার যোগ করেন সেটা হবে গডফাদার সে আমার গডফার সে আমার অভিভাবক আল্লাহ ফাদার বা আল্লাহ আব্বা বলে কিছু নেই ইসলামে যদি গডের পরে মাদার যোগ করেন সেটা হবে গড মাদার আল্লা মাদার বা আল্লাহ আম্মা বলে ইসলামে কিছু নেই আল্লাহ সম্পূর্ণ আলাদা শব্দ যদি গডের পরে তিন শব্দটা বসান সেটা হয়ে যাবে টিন গড জিন আল্লাহ বলে ইসলামে কিছু নেই সেই কারণে আমরা মুসলিমরা আল্লাহকে ডাকতে গিয়ে আর শব্দ আল্লাহ ব্যবহার করি ইংরেজি গড় শব্দ ব্যবহার করি না আর আল্লাহ শব্দটা ইসলাম ও একজন রাত্র হিসেবে বলছি এই আল্লাহ শব্দটা পৃথিবীর বিভিন্ন প্রধান ধর্মের গ্রন্থগুলোতে উল্লেখ করা হয়েছে এই শব্দটা বাইবেলও বলা হয়েছে যদি আপনারা বাইবেল পড়েন এটা হচ্ছে গসপ্লফ মার্কে অধ্যায় নাম্বার পনেরো অনুচ্ছেদ চৌত্রিশ এছাড়াও ম্যাথু সাতাশ নাম্বার অধ্যায় অনুচ্ছেদাল্লামকে যখন ক্রুষবিদ্ধ করা হলো তিনি বলেছিলেন যার মানে আমার ঈশ্বর আমার ঈশ্বর কেন আমাকে তুমি ত্যাগ করলে প্রত্যেকটা বাইবেলে যে ভাষার অনুবাদী দেখেন না কেন যে কোনো ভাষা হোক সেটা ইংরেজি বাইবেল হিন্দি বাইবেল বাংলা বাইবেল उल्लेख कर ईश्वर क्यों तुम्हें त्याग कर ले तब मूल कथा उल्लेख कर এর কারণটা আল্লাহ স্নালায় ভালো বলতে পারবেন সবগুলো বাইবেল এ পাবেন আপনি বাইবেলের যে ভার্সনটাই দেখেন কিং জেমস ভার্সন আর এসবি ভার্সন নিউ আমেরিকান স্ট্যান্ডার্ড ভার্সান নিউ ওয়ার্ল্ড ট্রান্সলেশন যে কোনো ভার্সন এরকম প্রায় শানিক আছে যে কোনো ভাষার বাইবেলে এই কথাটা উল্লেখ করা হয়েছে আর অনুবাদ যদি সেটা বাংলা বাইবেল হয় আমার ঈশ্বর আমার ঈশ্বর কেন তুমি আমাকে ত্যাগ করলে এখন যদি আপনারা ভালো করে দেখেন মানুষজন বলে যে এই কথাটা এরকম শোনাই না যে আমার ঈশ্বর আমার ঈশ্বর কেন আমাকে তুমি ত্যাগ করলে এই কথাটা কি এরকম শোনাই যেহোবা কেন তুমি আমাকে ত্যাগ করলে এখানে এখন এই কথাটা যদি আরবিতে অনুবাদ করেন হয়ে যাবে হিব্রু আর ভাষা আল্লাহ একই রকম শোনাই তাহলে যিশুখ্রিস্ট নিজেও এই আল্লাহ শব্দটা ব্যবহার করেছিলেন সর্বশক্তিমান আল্লাহ আর এই আল্লাহ শব্দটা কম্পারিটিভ রিলিজেনের ছাত্র হিসেবে বলছি এই শব্দটা পৃথিবীর প্রধান ধর্মগ্রন্থগুলোতে আছে যে কারণে আমরা মুসলিমরা আল্লা তালাকে ডাকার সময় আরবিতে আল্লাহ বলি ইংরেজি শব্দ ঘট বলি না ইসলাম ধর্মের দ্বিতীয় স্তম্ভ সালাদ বা নামাজ মানুষ সাধারণত সালাদ শব্দটার ইংরেজি অনুবাদ করতে গিয়ে বলে প্রেয়ার প্রেয়ার মানে হচ্ছে অনুরোধ করা সাহায্য প্রার্থনা করা আমার মতে প্রেয়ার শব্দটা আরবি সালাদ শব্দটার সঠিক অনুবাদ নয় কারণ প্রেয়ার মানে অনুরোধ করা সাহায্য প্রার্থনা করা আমরা নামাজ পড়ার সময় বিভিন্ন রকম সাহায্য প্রার্থনা করি আল্লাহ তালার কাছে এ ছাড়া আমরা তার প্রশংসা করছি ছাড়াও তার পাশাপাশি আমরা আল্লাহ সর্বশক্তিমান ঈশ্বরের কাছ থেকে উপকৃত হচ্ছি পথ নির্দেশনা পাচ্ছি আর এই কারণেই আমি মনে করি যে নামাজ হচ্ছে আমাদের জীবনে ন্যায়নিষ্ঠতার প্রোগ্রামিং যেমন ধরেন সুরা ফাতিহা পড়ার পরে ইমাম সাহেব হয়তো পড়লেন সুরা মাইদা অধ্যায় নম্বর পাঁচ আয়াত নম্বর নব্বই বলা হয়েছে নিশ্চুই পারো এখানে আমাদের প্রোগ্রামিং করা হচ্ছে দিক নির্দেশনা দিচ্ছেন আল্লাহ যে মদপান করা নিষিদ্ধ জুয়া খেলা নিষিদ্ধ ভবিষ্যৎ গণনা নিষিদ্ধ মূর্তি পূজা করা নিষিদ্ধ আমাদের প্রোগ্রামিং করা হচ্ছে ন্যায়নিষ্ঠতার পথে আল্লাহ পবিত্রকরণে বলেছেন প্রত্যাদেশ হয় এবং সালাদ কায়ে করো কারণ নিশ্চয়ই সালাত বিরত রাখে অশ্লীল ও মন্দ কাজ থেকে পবিত্রকরণ বলছে যে নামাজ বিরত রাখে অশ্লীল ও খারাপ কাজ থেকে সেজন্য সালাদকে আমি প্রেয়ার বা প্রার্থনা বলি না বলি ন্যানিষ্ঠতার প্রোগ্রামিং অথবা সাধারণ ভাষায় বলতে গেলে বলবো ব্রেন ওয়াশিং তবে মনে করেন আজান দিচ্ছে কেউ আপনাকে বললো কোথায় যাচ্ছেন আপনি বললেন ব্রেন ওয়াশিংয়ে এই কথাটা একটু অদ্ভুত শোনাবে সেজন্য আমার কোনো আপত্তি নেই যদি কেউ সালাদ শব্দটাকে ইংরেজিতে বলে প্রেয়ার তবে মনে করিয়ে দিচ্ছি যে এটা সঠিক অনুবাদ নয় একইভাবে আমি বলেছি যে আল্লাহ হচ্ছে সঠিক শব্দ গড শব্দটা এর সঠিক অনুবাদ নয় তবে কেউ যদি আল্লাহকে বোঝাতে গড শব্দটা ব্যবহার করে অমুসলিমদের সঙ্গে আলোচনার সময় যেমন আমি করছি অমুসলিমদের আল্লাহ শব্দ বোঝাতে এতে কোনো আপত্তি নেই তারপরও মনে করিয়ে দিচ্ছি গড শব্দটা আরবি আল্লাহ শব্দের সঠিক অনুবাদ নয় একইভাবে প্রেয়ার এই শব্দটা আরবি সালাদ শব্দের সঠিক অনুবাদ নয় আমাদের মুসলিমদের জন্য এটা আবশ্যিক যে প্রতিদিন কমপক্ষে পাঁচ অক্ট নামাজ পড়ব পবিত্রকরণ বলছে সুরেশরা অধ্যায় নম্বর সতেরো আয়াত নম্বর আটাত্তর এবং সুরোতহা অধ্যায় বিশ আয়াত একশো যে আমরা প্রতিদিন পাঁচ অক নামাজ আদায় করব যেমন ধরেন একটা স্বাস্থ্যবান মানুষ ডাক্তাররা আমাদের বলেন যে প্রতিদিন অন্তত তিনবার খেতে হবে একইভাবে আত্মার সুস্বাস্থ্যের জন্য আমাদের উচিত প্রতিদিন পাঁচ অক নামাজ পড়া পবিত্রকুরণ বলছে সুরামাইদা অধ্যায় নম্বর 5, আয়াত নম্বর ছয় হে মোমিন যখন তোমরা সালাদার জন্য প্রস্তুত হবে তখন তোমরা মুখমন্ডল এবং কোন পর্যন্ত নিজেদের হাত ধৌত করবে এবং তোমাদের মাথা মাসেহ করবে এবং গোড়ালি পর্যন্ত তোমাদের পাদ ধৌত করবে। তাহলে অজু করাটা নামাজ আদায় করার আগে একটা আবশ্যিক কাজ অজু করা ফরজ খ্রিস্টানদের বাইবেলও একই কথা বলা হয়েছে বাইবেল পড়লে দেখবেন ওল্ড টেস্টামেন্টে বুক অফ এক্সোডাস অধ্যায় নম্বর চল্লিশ অনুচ্ছেদ একত্রিশ ও বত্রিশ যে মুসা এবং হারুন এবং তাদের সন্তানেরা তারা তাদের হাত এবং পা ধৌত করল যখন তারা মন্দিরে গেল এবং যখন ঈশ্বরের বেদির কাছে আসলো তারা ধৌত করলো যেভাবে নির্দেশ দিয়েছেন সর্বশক্তি মনে ঈশ্বর একই কথা আবারও আছে বুক অব অ্যাক্টস অধ্যায় একুশ অনুচ্ছেদ ২৬ বলা হয়েছে যে পল এবং তার সাথে মানুষজন ধৌত করল যখন তারা প্রভুর সামনে আসলো আগের অনুচ্ছেদে বলা হয়েছিল আর যে হারুন এবং এবং তাদের সন্তানেরা প্রভুর সামনে যাওয়ার আগে নিজেদের তাহলে অজু করা এটা ইসলাম ধর্মে আবশ্যক আর খ্রিস্টান ধর্মেও আবশ্যক অজু করা এছাড়াও পবিত্রকরণে উল্লেখ করা হয়েছে সুরত অধ্যায় নম্বর বিশ অনুচ্ছেদ এগারো ও বারো নবী মুসা যখন আগুনের কাছে গেলেন তিনি একটা কণ্ঠ শুনলেন হে মুসা আমি তোমার প্রতিপালক তাই আমার উপস্থিতিতে তোমার পায়ের জুতা খলো। কারণ তুমি এখন অবজ তুয় উপত্যকের উপরে রয়েছ নামাজ পড়ার আগে জুতো খোলা এই নির্দেশটা দিয়েছেন আল্লাহ স্বানা মুসা আলাহিসাল্লামকে এই কথাটা বাইবেলেও উল্লেখ আছে বুক অফ এক্সুডাস অধ্যায় 35 বলা হয়েছে সর্বশক্তিমণী ঈশ্বর মুসাকে বলছেন আর কাছে এসো তুমি তোমার পা থেকে জুতো খুলে ফেলো কারণ তুমি এখন পবিত্র ভূমিতে আছো এই কথাটা আবারও আছে বুক অব অ্যাক্টস অধ্যায় সাত অনুচ্ছেদ তেত্রিশ তুমি তোমার পা থেকে জুতো খুলে ফেলো কারণ তুমি এখন রয়েছ পবিত্র ভূমিতে যেহেতু আল্লাহ তালা নবী মুসাল্লাহিসাল্লামকে এই নির্দেশ দিয়েছেন আমরা নামাজের আগে জুতো খুলে ফেলি তবে নবী মোহাম্মদ সাল্লা একটা হাদিসে বলা হয়েছে আবু দাউদ খন্ড নম্বর এক সালাদ অধ্যায় অধ্যায় নাম্বার দুশো চল্লিশ তিপান্ন শোয়েব রাদানহ তার বাবার উদ্ধৃতি দিয়ে বলেছেন যে তার দাদা বলেছিলেন তিনি নবী মোহাম্মদ সাল্লামকে দেখেছেন জুতা পায়ে নামাজ পড়তে এমনকি জুতা ছাড়া নামাজ পড়তে তাই মুসলিমরা नाम जूतो पाए जूतो छाव नाम जान जूतोद्लाम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 खलमी सरिया लक्ष्य उद्देश्यम संक्रांत आलोचना पर्दा जानून से आदर्श नीतिमाल मानवतार सब समस्या समाधान कर दिल इसलमी सरिया नीतिमाल এছাড়াও আরেকটা হাদিস আছে সহিখারিতে খন্ড নম্বর এক আজান অধ্যায় অধ্যায় নম্বর পঁচাত্তর হাদিস নম্বর ছয়শ বিরানব্বই হজরত আনাসরাতহ তিনি বলেছেন যখন আমরা নামাজ পড়ি আমাদের কাঁধে যেন পাশের জন্য কাঁধ লাগে আরেকটা হাদিস আবু দাউদে খন্ড নম্বর এক সালাত অধ্যায় অধ্যায় নম্বর দুশো পঁয়তাল্লিশ হাদিস নম্বর ছয়শো ছাদ বলেছেন একবার নবী নামাজ শুরুর আগে পেছন ফিরে বললেন কাতার সোজা করে কাঁধে কাদ লাগিয়ে দাঁড়াও ফাঁকাগুলো বন্ধ করো যাতে শয়তানের যাতায়াতের জন্য পথ না থাকে নবী এখানে সেই শৈতানের কথা বলেননি যেমনটা দেখবেন জাদুঘরে মাথায় সিং আর পেছনে এলেজ যে সতর্ণের কথা বলেছেন সেটা জাতিবিদ্বেষ জাতিভেদ বর্ণবাদ শ্রেণী বৈষম্য হোক সেই মানুষগুলো ধনী বা গরিব রাজা বা ফকির নামাজ পড়ার সময় আমরা কাঁধে কাঁধ লাগিয়ে দাঁড়াবো হোক সেই মানুষগুলো সাদা বা কালো হলুদ বা বাদামি নামাজ পড়ার সময় আমরা কাঁধে কাঁধ লাগিয়ে দাঁড়াবো আর নামাজের সবচেয়ে শ্রেষ্ঠ অংশ হল সিজদা দেয়া বা সিজদা করা পবিত্রকরণে কথা সব মিলিয়ে উল্লেখ করা হয়েছে বিরানব্বই বার আল্লাহ বলে সুরাহ আলী হে আর রুকুকারীদের সাথে সুরাহ নম্বর বাইশ আয়াত নম্বর সাতাত্তর হে মোমিন গন তোমরা রুকু করো এবং শেষ করো প্রতিপালকের ইবাদত করো এবং সৎকাজ করো যাতে সফল হতে পারো আল্লাহ সালার সকল নবী সুলগনি তারা যখন নামাজ আদায় করেছেন যখন আল্লাহর কাছে ইবাদত করেছেন তখন তারা সিজদা দিয়েছেন আপনারা বাইবেল পড়লে দেখবেন ওল্ড টেস্টিমেন্টের বুক অব জেনেসিস অধ্যায় নম্বর সতেরো অনুচ্ছেদ তিন ইব্রাহিম প্রণামের মতো হলেন মহান ঈশ্বরের সামনে এরপর আছে বুক অব নাম্বার্স অধ্যায় নম্বর বিশ অনুচ্ছেদ ছয় যে মুসা এবং হারুন মাটিতে উপর হয়ে পড়লে প্রভুর মহিমা প্রকাশিত হল এরপর আছে বুক অফ জোয়া অধ্যায় নাম্বার পাঁচ অনুচ্ছেদ চোদ্দ যে যোশুয়া মাথা নিচু করে প্রভুর কাছে প্রার্থনা করল এছাড়াও বাইবেলের গসপেল অব ম্যাথ অধ্যায় ছাব্বিশ অনুচ্ছেদ উনচল্লিশ গেতসামেনীর বাগানের ভেতরে যীশু খ্রিস্টবাই সাল্লাম মাটিতে উপুড় হয়ে প্রভুর কাছে প্রার্থনা করলেন তাহলে আল্লাহর সকল নবীর রসুল মাটিতে মাথা ঠেকিয়ে আল্লার কাছে প্রার্থনা করেছেন একজন জিমন্যাস্টো এত ভালো পারবে না যেটা আমরা মুসলিমরা করি মাটিতে মাথা ঠেকিয়ে আল্লার কাছে দোয়া করি তার মানে আমরা শরীরের সবচেয়ে উপরের অংশটা অর্থাৎ কপাল ঠেকাচ্ছি একবারে নিচের মাটিতে আর আমরা বলছি সোমানা রব্বি আল আলা সকল মহিমা আল্লাহর যিনি সবার উপরে এখনকার দিনে মনোবিজ্ঞানীরা বলেন আমাদের মন সরাসরিভাবে আমাদের নিয়ন্ত্রণে থাকে না তবে শরীর সরাসরিভাবে নিয়ন্ত্রণে থাকে আমি যদি হাত উপরে তুলতে চাই তাহলে পারবো। আমি এক পা সামনে যেতে চাইলে পারি তবে মন সরাসরি আমাদের নিয়ন্ত্রণে থাকে না সেজন্য মনকে বিনীত করতে চাইলে শরীরকে বিনীত করতে হবে এটা করার সেরা উপায় শরীরের সর্বোচ্চ অংশটা ঠেকাবেন নিচের মাটিতে তারপর বলবেন সকল মহিমা আল্লাহর যিনি সবার উপরে সকল মহিমা আল্লাহর যিনি সবার উপরে তিনবার ইসলামের তৃতীয় স্তম্ভ হল জাকাত জাকাত মানে বিশুদ্ধ করা জাকাত মানে বৃদ্ধি ইসলাম ধর্মে প্রত্যেক ধনী ব্যক্তির সঞ্চয়ের পরিমাণ যদি নিসাব লেভেলের উপরে হয় পঁচাশি গ্রাম স্বর্ণের চেয়ে বেশি তাহলে তাকে প্রত্যেক হিজড়ি বছরে সেই সঞ্চয় থেকে আড়াই পার্সেন্ট জাকাত দিতে হবে যদি প্রত্যেক ধনী ব্যক্তি জাকাত দেয় তাহলে এই পৃথিবী থেকে দারিদ্র বিলুপ্ত হয়ে যাবে তখন পৃথিবীতে আর একটা মানুষও নাকে মারা যাবে না পবিত্র পূরণ হচ্ছে সুরা হাসর আয়াত নম্বর সাত যে জাকাতের বিধান করা হয়েছে যাতে করে ধন সম্পদ আর হয় ধনীদের ভিতরে জাকাত বাধ্যতামূলক দান এটার বিধান করা হয়েছে যাতে করে ধন সম্পদ যেন ধনীদের মধ্যে আবর্তিত না হয় একই কথা বাইবেলও আছে ফার্স্ট ফিটার অধ্যায় নাম্বার 4 অনুচ্ছেদ আট তোমরা আন্তরিকভাবে দান করো কারণ দানশীলতা অনেক পাপকে ঢেকে দেয় ইসলাম ধর্মের চতুর্থ স্তম্ভ হচ্ছে শাম মানে রোজা প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলিম যে স্বাস্থ্যবান সে রোজা রাখবে তার মানে খাওয়া পান করা সহবাস থেকে বিরত থাকবে ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত পুরো একটা হিজড়ি মাস সেটা হচ্ছে রমজান মাস এটাকে বলা হয় সাওম অর্থাৎ রোজা আর পবিত্রকরণে বলা হয়েছে সুরা বাকারা অধ্যা নম্বর আয়াত নম্বর একশো তোমাদের জন্য সাওমের বিধান দেওয়া হলো যেমন বিধান দেওয়া হয়েছিল তোমার পূর্ববর্তীগণের উপর যাতে করে তোমরা শিখতে পারো আত্মসংযম পবিত্রকরণ অনুযায়ী রোজা রাখার প্রধান কারণ সেটা হল আত্মসংযম নিজেকে নিয়ন্ত্রণ করা এখনকার দিনের মনোবিজ্ঞানীরা বলেন যদি আপনি ক্ষুধাকে নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে প্রায় সবগুলো আকাঙ্ক্ষাকে নিয়ন্ত্রণ করতে পারবেন আর রোজা রাখলে আপনি অনেক উপকার পাবেন অনেক দিক থেকে মেডিকেল উপকারিতা অন্যান্য উপকারিতা রোজার উপকারিতা নিয়েই কয়েক ঘন্টার একটা লেকচার দেওয়া যায় যেমন ধরেন এখনকার দিনের মেডিকেল বিজ্ঞান বলে যদি রোজা রাখেন ইসলাম ধর্মের নিয়ম অনুযায়ী পুরো একটা হিজরি মাস তাহলে হজম শক্তি অনেক বেড়ে যাবে কোলেস্টেরলের পরিমাণটাও কমে যাবে যদি ধূমপান বাদ পারেন ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত তাহলে আপনি ধূমপান থেকে বিরত থাকতে পারবেন একেবারে শেষ দিন পর্যন্ত যদি মদপান না করে থাকতে পারেন ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত তাহলে একেবারে শেষ দিন পর্যন্ত মদপান থেকে বিরত থাকতে পারবেন এই সময়টাতে আপনি ভালো জিনিসগুলোকে আপনার স্বভাবে পরিণত করবেন আর সেই অভ্যাসগুলোকে বাদ দিতে পারবেন যেগুলো খারাপ রোজা রাখার কথা বাইবেলও বলা হয়েছে গসপিলফ মার্ক অধ্যায় নম্বর নয় অনুচ্ছেদ উনত্রিশ এছাড়াও পাবেন গসপ্লব ম্যাথিউ অধ্যায় সতেরো অনুচ্ছেদ নম্বর একুশ এমনকি বাইবেল ও রোজের কথা বলা হয়েছে ইসলামের পঞ্চম স্তম্ভ হচ্ছে হজ প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলিম যার হজ করার সামর্থ্য আছে সে একবার হজ করবে তার মানে একবার পবিত্র শহরে যাবে হিজরিজিল হজ মাসে জীবনে অন্তত একবার সেখানে যাবে হজ হল এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বার্ষিক সম্মেলন প্রতি বছর প্রায় পঁচিশ লক্ষ মানুষ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মক্কায় আসে আমেরিকা থেকে যুক্তরাজ্য থেকে কানাডা থেকে ভারত থেকে পাকিস্তান থেকে বাংলাদেশ থেকে মালয়েশিয়া ইন্দোনেশিয়া থেকে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পঁচিশ লক্ষ মানুষ আসে এ সময় তারা পরে থাকে দুই টুকরো সেলাই না করা কাপড় সাদা হলে ভালো পুরুষরা দুইটুকরো সেলাই না করা কাপড় পরে সেটা সাদা হলে ভালো আপনি বুঝতে পারবেন না আপনার পাশে যে লোকটা দাঁড়িয়ে আছে সে কি রাজা নাকি ফকির হজ হল আন্তর্জাতিক ভ্রাতৃত্বের সবচেয়ে সেরা দৃষ্টান্ত পবিত্র গুরন বলছে হে মানুষ জাতি আমি তোমাদের সৃষ্টি করেছি একজোটা পুরুষ ও নারী হতে এবং তোমাদের বিভক্ত করেছি বিভিন্ন জাতীয় গোত্রে যাতে করে এক অন্যের সাথে পরিচিত হতে পারো এমন না যে এক ঘৃণা করবে আর আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদা সম্পন্ন সেই ব্যক্তি যার রয়েছে তাকোয়া তাহলে আল্লাহর কাছে বিচার করার যে মানদণ্ড সেটা সম্পদ নয় গায়ের রং নয় লিঙ্গ নয় কিংবা বয়স নয় সেটা হলো তাকোয়া অর্থাৎ ন্যায়নিষ্ঠতা আল্লাহকে মেনে চলা এবং ধার্মিকতা আপনারা বাইবেল পড়লে দেখবেন যেমন ধরেন ওল্ড টেস্টামেন্টে বুক অব সামস অধ্যায় নম্বর চুরাশি অনুচ্ছেদ চার থেকে সাত বলা হয়েছে সেই লোকগুলো আশীর্বাদ পেয়েছে যারা ভ্রমণ করে বাক্যা উপত্যকায় বাক্কা হলো মক্কার আরেকটি নাম এই কথাটা পবিত্র করণাম আছে সুরা আল ইমরান ছিয়ানব্বই বাক্কা হচ্ছে আল্লাহর কাছে ইবাদত করার সর্বপ্রথম জায়গা তাহলে বাক্কা এটা মক্কার আরেকটি নাম আর এই কথাটা বলা হয়েছে বাইবেলেও যে সেই লোকগুলো আশীর্বাদ পেয়েছে যারা মক্কায় ভ্রমণ করে এই হলো সংক্ষেপে ইসলাম ধর্মের পাঁচটা স্তম্ভ তবে এই পাঁচটা শুধুমাত্র স্তম্ভ পুরো দালানটা নয় কিন্তু স্তম্ভ যদি মজবুত হয় ইনশাল যদি আল্লাহ চান তাহলে অর্থাৎ আমি সৃষ্টি করেছি মানুষ যাতে তারা আমার ইবাদত করে আমাদেরকে সৃষ্টি করার প্রধান কারণ যাতে আমরা আল্লাহর ইবাদত করি আরবি ইবাদত শব্দটার মূল আরবি হলো আব্দ যার মানে আমরা সেবা করব আমরা অনুগত থাকবো আল্লাহ যদি আল্লাহ আল্লাহ সমর্পণ করছি যেমন ধরেন পবিত্রকরণে বলছে সুরামা অধ্যায় নাম্বার পাঁচ হাত নাম্বার নব্বই निश्चय मदपान जुआ खेला इबादत कर इबादत कर आदेश मेने चलते अपनी आल्लर का निजे इच्छा के समर्पण कर एक ही कथा बैवल बैवेल आरोप बुक अफ प्रभाव अध्ययन नम्बर बीस अनुच्छेद एक बला मद हलना पानी उन्मत्त करलनार शिकार से हम एक ही कथा बुक अफ एफिसिय नम्बर पांच अनुच्छेद अठारो बला तुम्हारा मदपान को माताल होना बैबेले मदपान के निषिद्ध कर सब मिलिए दो जगह मदपान আপনি আল্লাহ কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করছেন Salai is our soldier that fights for good and right Salai so, our garment that covers and conceals Salai so, our therapy that lifts our mood and heals Salai so, our pillow that gives us rest and peace Salai so, our sustenance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 সমগ্র জীবনকে সফল ও সুন্দর করার জন্য